আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বাইবরা আমরা আজ থেকে ইসলামী আকিদে সম্পর্কে কিছু আলোচনা চালিয়ে যাবো পর বাকরে अवतरण कारण हम बर्तमान प्रजुक्त उन्नतर कारण चतुर्दीक तथ्य आदि आसते मुसलमान आंकदार भिड़ा नष्ट यण् सत्यक मुसलमान किधरण आंकदा थका उचित से सकलों का सूस्पष्ट होते ही उद्देश्य नहीं आपनर आलोचनारूचना एक कारण जो प्रत्येक व्यक्ति अवश्य ही इसलामी आंकदे सम्पर्क आइडिया चेषा करबें और ये नेार्थ सहजे ने जो धारावाहिक भावगुल मनोज दिए श्रवण करें जखन इ कथा धर्म कथा नहीं आलोचना करी তখনই আমাদের ধর্মের পর্যায়গুলো এসে যায় ধর্মের তিনটি পর্যায় রয়েছে দিন ইসলাম তিনটি পর্যায় রয়েছে এক নম্বর হচ্ছে ইসলাম আরেক নম্বর হচ্ছে ইমান আরেকটা হচ্ছে এহসান এই তিনটি ধাপ রয়েছে ধর্মের ইসলাম ধর্মের তিনটি ধাপ এটার প্রমাণ কি যে আমাদের ধর্মের মধ্যে যে তিনটি ধাপ রয়েছে এটার প্রমাণ হচ্ছে অমরুল হাদিস جاءَ خَثَنَ تِنِيَ وَلَنَ جَ بَيْنَمَا حَضَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ اِضْطَرَّ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ ثِيَابِ شَدِيدُ سَوَادِ الشَّعْرِ لَا يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلَا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْنَدَ رُبَتَيْهِ وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقييم الصلاة وتي الزكاة وتسوم ربضانه إذنه حضرت مرق বসা ছিলাম হঠাৎ করে তার নিকট এমন একজন ব্যক্তি আসলো যে তার আপনার কাপড় খুবই সাদা দবদবে সাদা এবং তার চুলের রংটা একেবারেই কালো হ্যাঁ তার উপর কোন সফরের কোন আলামত দেখা যাচ্ছিল না যে ইতিমধ্যে তিনি এসে নামের কাছে বসলেন এবং তার হাঁটু দুটোকে রসুলের হাঁটুর সাথে লাগিয়ে দিলেন এবং তার দু হাতকে হ্যাঁ নিজের রানের উপর রাখলেন এবং বললেন হে মোহাম্মদ যে আমাকে আপনি ইসলাম সম্পর্কে সংবাদ দিন তখন ইসলাম বললেন রসুল এবং তুমি সালাদ কায়ম করবে জাকাত দিবে রমজানের রোজা রাখবে এবং সম্ভব হলে তুমি হাজ করবে তখন তিনি বলছিলেন সদাক্তা আপনি তো সত্য কথা বলেছেন হ্যাঁ তখন হজরত অমর বলেন ফাইজ দেখুন বলে যে আমাদের আশ্চর্য লাগলো যে সে নিজে প্রশ্ন করে আবার সত্যায়ন সে নিজে করে কোন আশ্চর্য নয় আশ্চর্য আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার থাকলো না কারণ আমরা দেখি অনেক বক্তা এমন রয়েছেন তিনি আলোচনার সাপোর্ট জনসাধারণ থেকে বলেন যে আমি কি সত্য বলেছি তখন সবাই সাপোর্ট দিচ্ছেন তার তো জ্ঞান অবশ্যই হবে তো তিনি আবার বলছিলেন যে ওই লোকটা যে ইমানের উপর ইমান আনবে কিতাবাদের উপর ইমান আনবে রসুল গণের উপরে ইমান আনবে পরুকালের উপর ইমান আনবে এবং তাকদীরের ভালো উপরে আনবে সে আবার বলছে আপনি তো সত্য বলেছেন কারপরে সে আবার বলল فاغبلني <تصفيق> احسان সম্বন্ধে একটু সংবাদ দিবেন তো তখন عبد الله كانك ترى <تصفيق> فان لم تكن ترى فانه يراك যেন তুমি আল্লাহকে যথাযথভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ আর যদি সেটা সম্ভব عن الساعه যে তিনি আবার জিজ্ঞাসা করলেন যে কেমতের সম্পর্কে আমাকে একটু সংবাদ দেবেন তো তখন রসুল বললেন যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি তো প্রশ্নকর্তার চাইতে বেশি জানানো এই ব্যাপারে যে এর আলামত হলো যে বাঁধি তার প্রভুকে জন্ম দিবে बाी प्रभु के जन्म देव मानी बात राष्ट्र पर्ण दाइए खाली जूत नहीं दरिद्र श्रेणी जरा छागल चले हाँ छागल रखा ये बोलो ना फिर बीह अपना अट्टारी तैरियर मध्य प्रतिजोगी चाले जी देखते हाँ एर पर हजरतमर बोल যে এরপর সে চলে গেল আমি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করছিলাম রসুল আকরুল সাহ আমাকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ রসুল ভালো জানেন এই ব্যাপারে তখন তিনি রসুল আকরুল সাহ বললেন জিবরিল্লা আলি সালাতাম যে তোমাদের কাছে তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য उत्तरे कथा के धीरे धीरे जानते हैं प्रत्येक पर्यायम ईमान अहसान प्रत्येक पर्यायर चेषा करब हम्म प्रथम इन য়ে নত জানু হয়ে যাওয়া আর পারিভার্শিক অর্থ মানে শরীয়তের পরিবার ইসলাম বলা হয় আরবিতে আলিসলাম আতি যে তৌহিদের মাধ্যমে মানে একক স্বীকার করার মাধ্যমে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা দ্বিতীয় নম্বর হচ্ছে যে আনগত্যের মাধ্যমে আল্লাহর সামনে নত যানু হওয়া এবং শিখ এবং যারা মুর্শিক তাদের থেকে নিজের সম্পর্ক ছিন্নতা ঘোষণা দেওয়া দেন এটা হচ্ছে আপনার ইসলামের পারিপার্শ্বিক অর্থ এখন হচ্ছে ইসলামের রোকন কি কি। রোকন থাকে বলে রোকন ভিত্তিকে বলা হয় কোনো জিনিসের ভিত্তিকে রোকন বলা হয় যেমন একটা ঘর তার যে পিলারগুলো আছে সেগুলো তার ভিত্তি হম সুতরাং এই ভিত্তিটাকে রোকন বলা হয় এখন হচ্ছে ইসলামের রোকন কয়টি ইসলামের রোকন হচ্ছে সর্বসাকুল্য পাঁচটি এক নম্বর হচ্ছে যে কোথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা সত্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সুসমা আল্লাহ রসুল দ্বিতীয় নম্বর হচ্ছে সালাদ নম্বর হচ্ছে আপনার জাকাত দেওয়া চৌদ্ নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা পাঁচ নম্বর হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লাহ হাজ করা এই পাঁচটা রোপণ এই পাঁচটা রোপণের আবার দলিল আমাদেরকে দিতে হবে میں دو حدیث پڑھنے جا رہا ہوں ایک نمبر حدیث ہے عبداللہ <سؤال> بن عمر رضی اللہ عنہ کا حدیث جن کہتے ہیں رسول اپ اکرم اسلام علی خمس الشهادت لا اله الا اللہ محمد رسول اللہ و اقام الصلاۃ و ایت الزکاۃ و الحج و صوم رسول بولیں کہ اسلام کی بنیاد پانچ چیزوں একটি আপনার শব্দ এসেছে এই হাদিসের যে মুসলিম শিলীের এক বর্ণার মধ্যে আহ বলা আছে ওসিয়াম রমাদ হজ্য যে রমজানের রোজা রাখা অতপর হজ করা মানে হজকে একবারে দেওয়া হয়েছে তারপরে রমজান রোজা রাখার এরকম বলবে না তখন তিনি বর্ণাকারী বললেন লা যে না এমন বলা যাবে না হজকে আগে দিয়ে রমজানের রোজাকে পরে দেওয়াটা যাবে না বরং বলতে হবে যে সিয়ম রান হজ হাজ ইসলাম যে প্রথম রমজানের রোজা রাখা তারপরে হজ করা এভাবে আমি আক্রম ইসলাম থেকে শুনেছি সুতরাং এইখানে দুই হাদিসের মধ্যে একটু ব্যাসক্রম করে হয়েছে যে চতুর্থ আর পঞ্চমের মধ্যে বর্ণায় রয়েছে হজ তারপরে রমজানের রোজা তারপরে কোন রয়েছে রোজা তারপরে হজ যাই হোক না কেন কারণ হজ পরে আসা যুক্তিসঙ্গত কারণ হজ শেষ আপনার খরচ করা হয়েছে হজকে তাইলে সেটা পরে আসতে পারে হম কিন্তু এর আগের যে বর্ণনার মধ্যে জাকাতের পর হজের উল্লেখ করা হয়েছে কারণ দোনোটা সংগতি সম্পন্ন লোকের সাথে সম্পর্ক এই জন্য পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে দনোটা যাদের আপনার সাধ্য আছে জাকাত দেওয়ার এবং হজ করলেও তার সাধ্য আছে হজ করার সাধ্যের সাথে সম্পর্কের জন্য দ্বিতীয় প্রমাণ হচ্ছে হজরতমরুল হত্যা আবর দিয়ে আল্লাহ যে হাদিস যেটা ইতিপূর্বে আমরা যেটাকে হাদিস জিবরিলে বলা হয় সেখানের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেখানে ইসলামের রোক্ষণগুলা বলা হয়েছে এরপরে দ্বিতীয় আলোচনা আমাদের আসবে ইমান সম্পর্কীয় সেই পর্যন্ত অপেক্ষা করার আবেদন জানিয়ে এখানেই শেষ করছি ওয়সল্লাহ আহমেদি আজাহিম